মানবতার সমাধান আল্লাহ ফক্রব আলমিন এই আয়াতে পাঁচাক্ত সালাতের দিকে ইশারা করেছেন মহান আল্লাহ নবী করিম সম্বোধন করে বলছেন আকিম সালাহ সালাত প্রতিষ্ঠিত করো লেদুলুক সূর্য মাথার ওপর থেকে ঢলে যাওয়া থেকে এলা গাছা কিল্লায় রাতের গভীর অন্ধকার পর্যন্ত আল্লাহ ফাকরাবুল আলম তাহলে নামাজের যে সময়গুলি ফরোজ নামাজের সেই সময়গুলির দিক ইঙ্গিত করেছেন কোরআনিকারিমে কোথাও পাঁচ বলে আল্লাহ ফাকরব্বুল আলমিন উল্লেখ করেনি নামাজের কথা তবে ইঙ্গিতে একাধিক আয়াতে পাঁচ অক্ত সল্লাতের কথা আল্লাহ ফাকর উল্লেখ করেছেন তার মধ্যে একটি আয়াত হচ্ছে এই আয়াতটি মহানালা বলছেন সলাাত কায়েম করো নামাজ প্রতিষ্ঠিত করো লেদুলুকামসে সূর্য মাথার ওপর থেকে ঢলে যাওয়ার পর থেকে এলা গাছা কিল্লায় রাতের গভীর অন্ধকার পর্যন্ত তাহলে নামাজের সময় হচ্ছে এই সময়গুলি সূর্য ঢলে যাওয়ার পর থেকে রাতের অন্ধকার পর্যন্ত এই দুইটি শব্দে আল্লাহ পাকবুল আলমিন চারটি নামাজের কথা ইঙ্গিত করেছেন সূর্য ঢলে যাওয়ার পর জোহর নামাজ এবং তার কিছুক্ষণ পরে আসল নামাজ এই দুইটি নামাজ বলা হয়েছে এলা গাছা কিল্লায় রাতের অন্ধকার পর্যন্ত এতে মাগরে এবং এশার দিকে ইঙ্গিত করা হয়েছে অকর আন আল ফজর আর পঞ্চম অক্তের দিকে এই সারা বরং স্পষ্ট করে বলা হয়েছে অকর আন আল ফজর এবং ফজরের তিলাওয়ত আল্লাহ ফাকর্বুল আলম সলাতুল ফজর না বলে কোরআন আল ফজর বলেছেন ফজরের তেলাওয়ত কোরআন মানে হচ্ছে কেরাত এখানে ও কেরাত আল ফজর ফজরের তেলাওয়াত অর্থাৎ ফজরের সলাাত কায়েম করো ফজরের নামাজকে আল্লাহ পাক ফজরের তেলাওয়াত কেন বললেন এই জন্য বললেন যে ফজরে লম্বা তেলাওয়াত করা হচ্ছে সন্নত সম্মত আল্লাহ পাক রাব্বুল আলী ফজরের নামাজের কথা এ দিয়ে উল্লেখ করলেন তারপরে বিশেষ করে আল্লাহ পাক ফজরের তেলাওয়তের কথা কেন উল্লেখ করলেন বা ফজরের নামাজের কথা ইন্নাকুর আন আল ফজরে কারণ ফজরের তেলাওয়তে অসংখ্য ফেরিস্তা উপস্থিত হয়ে থাকেন ফজরের তেলাওতে বিশেষ করে অসংখ্য ফেরিস্তা উপস্থিত হয়ে থাকেন যেমন সাল্লাহ সাল্লামের শহীদ হাদিস বখারিতে সাহি মুসলিম আফিকুম মালায় কাতুম বিল্লাইলি ও মালায় কাতুম না তোমাদের মাঝে ফেরস্তা গন যারা আমল লিখেন আমলকে সুরক্ষিত করেন তারা পালাক্রমে আসতে থাকেন মালায় কাতুম বিল্লা একদল ফেরেস্তা রাত্রে আসেন মালায় কাতুম্বিন্নার আর একদল ফেরিস্তা দিনে আসেন ওয়ে যেতামেও না ফি সলাতুল আসরে ও সলাতুল এবং তারা একত্রিত হন দুই শিফটের ফেরিস্তা একত্রিত হন আসরের সলাতে এবং ফজরের সলাতে ফজরের নামাজে রাতে যেসব ফেরস্তা ডিউটি করেছেন আসর থেকে নিয়ে ফজর পর্যন্ত তারাও হাজির আছেন আর যারা ফজরে উপস্থিত হয়েছেন দিনে ডিউটি করার জন্য আসর পর্যন্ত থাকবেন সেই দলও হাজির আছে। আল্লাহ ফাকরবুল আলমিন ফজরের কথা উল্লেখ করে বলছেন ইন্নাকুর আনাল ফজরে কানমাশুদা নিশ্চয় ফজরের সলাতে অসংখ্য ফেরিস্তা হাজির হয়ে থাকেন অমিনাল পড়ো ত্যাগ করে যে সলা আদায় করিতে হয় সারা বিশ্ব ঘুমিয়ে থাকে সে সময় অল্প কিছু লোক আল্লাহর নেকবান্ধারা সৎকর্মশীলরা আল্লাহর সাথে চুপিসারে কথা বলে এবং তাহাজুদের সালাত আদায় করে তাই یہ تحجود سلاد کے تحجود بہلا سلاد کے نامز کے قیام اللہ ہے راتے دیر داڑی نبی کریم صلا اللہ جہجود ناماز آدھا کرتین سی جن کے قیام بلا نام رمضان کیوں آدی کرمدان اور تر بلا ایک ہی نام نام تو اللہ پاکر بولن جو راتر کچھ امشد آدی کر ہے نبی صلی اللہ علیہ ال না ফেলা তাল্লাকা আপনার জন্য এটি অতিরিক্ত বিষয় আপনার জন্য এটি অতিরিক্ত বিষয় অনেকের মতে নবী করিম সাল্লা ওপর তাহাজুদ্দের নামাজ ফরজ ছিল কারণ সুরায় মু আল্লাহফাক বিশেষভাবে নবী করিম সাল্লাকে সম্বোধন করেছেন ইয়াঈহল মুজম্মেল কুমিল্লা ইলা কালিল্লা হে বস্ত্র আবৃত তুমি কুমিল্লা লাইলা রাতের কেয়াম করো এখানে আল্লাহাক কেয়ামের কথা বলেছেন রাতের কেয়াম করো অর্থাৎ রাত্রে দীর্ঘদিন দাঁড়িয়ে তাহাজুদের সালাত আদায় করো ইল্লা কালি অল্প কিছু সময় বাদ দিয়ে রাতের অধিকাংশ সময় তাহলে আল্লাহ পাক তাহ্জোদ আদায় করতে বলছেন এ তাহাজুদের পরিমাণ নবী করি সাল্লা সাল্লামের কত ছিল বা কতটা আল্লাহ পাকের পক্ষ থেকে আদেশ ছিল তা আল্লাহ পাক আগের আয়াতগুলিতে উল্লেখ করেছেন সুরাতুল মুজাম্মেলে নিসু আবিন কুসমিনহু কালি ইহা আউজিদ আলীহ ওরা তেলিল কোরআন আল্লাহাক বলছেন নিসফাহু রাতের অর্ধেক অংশ আবিন কুসমিনহ কালি ইল্লা অথবা তার একটু কম করেন অর্থাৎ এক তৃতীয় অংশ আউজিদ আলহি অথবা তার একটু বেশি করেন অর্থাৎ দুই তৃতীয় অংশ অর্ধেক রাত বেশি করেন অর্থাৎ দুই তৃতীয় অংশ নবী করিম সাল্লাহি এই তিন রকমের তাহাজুদ আদায় করেছেন অর্ধেক রাত এক তৃতীয় অংশ রাতের বা দুই তৃতীয় অংশ এমন দীর্ঘ তাহাজুদ্্লাত আদায় করেছেন নবী করিম সাল্লাহিস্লাম হাত তাফাত্তরাতদামাহ নবী করিম সাল্লাহ সাল্লামের পাগুলি ফুলে যেত মায় সর্দি আল্লাহ তালহা বলছেন যে ইয়া আপনি এত লম্বা তাহাজুদ পড়ি নিজেকে কষ্ট দেন কেন এত কেন কষ্ট করেন আল্লাহ আল্লা কা মাত মিনজাম্বেকমতা আখার আপনার আগের পরের গুনহা আল্লাহ মাফ করে দেওয়ার অগ্রিম ঘোষণা করেছেন তারপর নবিয়ে করিম সাল্লি সাল্লাম্মা আসোম যদি ধরে নাও হয় তাহলে আল্লাহ পাক মার্জোনার ঘোষণা করে দিয়েছেন ফির আল্লাহ আল্লাহ মাতামা মিনজাম্বেকমতা আখার সুরাতুল ফাতে আল্লাহ পাক উল্লেখ করেছেন তো আপনি এত কষ্ট করে কেন নফল নামাজ এই তাহজুদের নামাজ আপনি পড়েন নবীয় করিম আসলাম কি উত্তর দিয়েছিলেন আফালা আকুন আবদার সাকুরা আমি কি সুখর গুজার হব না আমি কি আল্লাহ পাকের সুকরিয়া আদায় করব না তাহলে এর দ্বারা বোঝা যায় যে যত বেশি আল্লাহ পাক আপনাকে নিয়ামত দিয়েছেন যত আপনার ওপর আল্লাহ পাকের অনগ্রহ হয়েছে তত বেশি আপনাকে শুকুরগুজার হওয়া উচিত আপনাকে যদি খুব সুন্দর আল্লাহ করেন তাহলে তার আপনি অতিরিক্ত সুক্রিয় আদায় করবেন আপনাকে যদি অনেক বেশি আল্লাহ ধন সম্পাদ দেন তাহলে তার অতি সুক্রিয় আদায় করবেন আল্লাহ পাক আপনাকে হজের তৌফিক দান করেছেন অনেক লোক হজের তৌফিক দান নি তো আল্লাহ পাকের অধিক শুক্রিয়া আদায় করবেন আল্লাহ পাক এভাবে যদি আপনাকে নেতৃত্ব দান করেন সন্তান সন্ততি দান করেন তাহলে আল্লাহ পাকের অধিক শুক্রিয়া আদায় করবেন লাইন শাকর তুম লি দান রাখুন আল্লাহ পাক কোরআ করিমে তার নীতিমালা এর সাদ করেছেন তোমরা যদি সুক্রিয়া জ্ঞাপন করো আল্লাহ পাকের তো অবশ্যই অবশ্যই আমি বাড়িয়ে দেব ওয়াদা করেছেন আল্লাহ পাকুল আলমী শুক্রিয়া আদায় করেন আল্লাহ পাক বরকত দান করবেন তো মোহানাল্লা বলছেন যে আপনার জন্য অতিরিক্ত নামাজ যদি আপনি আদায় করেন আসা করা যায় যে প্রশংসিত স্থানে পৌঁছে দেবেন প্রশংসিত স্থানে আল্লাহ পাক পৌঁছিয়ে দেবেন এ প্রশংসিত স্থান মাকামে মাহমুদ কি হাদিসায় স্পষ্ট বর্ণিত রয়েছে যে নবী করিম সাল্লিহালের কাছে সমস্ত সমস্ত মানুষ আদম আলী থেকে শুরু করি কেমত পর্যন্ত যত মানুষ রয়েছে বিচার দিবসে সুপারিশের জন্য হাজির হবে তার আগে বিভিন্ন আম্বি আমসুলগণের কাছে লোকেরা যাবে এই সাফাতে ওজম বৃহৎ সাফাত যাকে বলা হয় ওজমা তার জন্য যে হাসরের ময়দানের লোকদের জন্য সুপারিশ করা হিসাব নিকাশ আর এখান থেকে তারা ইস্তার পাক কিন্তু এই ক্ষেত্রে কেউ সাহস করবেন না আদম আলি সাল্লাম অস্বীকার করবেন সাফহাত করতে আমার দ্বারা হবে না অস্বীকার করবেন ইব্রাহিম আলী সাল্লাম অস্বীকার করবেন মুসা আলি সাল্লাম অস্বীকার করবেন ইসা আলী সালাম অস্বীকার করবেন তখন রসুলের কাছে সবাই আসবে এবং দরখাস্ত করবে নবী করিম সাল বললেন যে আনা আমি এই সাফাহাতের যোগ্য আমি এই সুপারিশ করব এই সুপারিশ করতে গিয়ে আল্লাহ ফাক রব্বুল আলমিনের সামনে যখন শেষদায় অবনত হবেন এবং আল্লাহ করার বেশ কিছু বাক্য শিখিয়ে দেবেন সেই সময় সাফাতে পারবে না যা একমাত্র রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের জন্য খাস কিন্তু এক শ্রেণীর বিদাতপন্থীরা মাকামে মাহমুদ সম্পর্কে এমন পাকের সামনে বেআদির তফসির করেছে যেটা সতর্ক হওয়ার জন্য জেনে রাখা ভালো মা কয়ে মাহমুদ সম্পর্কে এক ব্যক্তি যে কিতাব খুব বহুল প্রচারিত সেই কিতাবে লিখছেন যে মাদ মানে আল্লাহ পাক নবী করিমাল্লামকে আরো কুরসিতে বসিয়ে দেবেন তার আরস কুরসিতে বসিয়ে দেবেন এসব কথা এত অতিরঞ্জন বাড়াবাড়ি যা আল্লাহ পছন্দ করেন না তাঁর রসুল সাল্লা সাল্লাম পছন্দ করেন না নবী করিমাস্লাম সতর্ক সাবধান করেছে আরুণী আমার ক্ষেত্রে অতিরঞ্জন করবে না বাড়াবাড়ি করবে না কামা আতরাতাম যেমন খ্রিস্টানরা মারিয়াম পুত্র ঈসা আলিয়া ইসলাম সম্পর্কে অতিরঞ্জন বাড়াবাড়ি করেছে তিনি ছিলেন আবদুল্লাহ আল্লাহর বান্দা তাকে ইবনুল্লাহ বানিয়ে দিয়েছে আল্লাহর পুত্র বানিয়ে দিয়েছে বাড়াবাড়ি করবে না ফাইন ফাইনামা আনা আবদুন আমি একজন গোলাম দাস ফাকুলু সুতরাং তোমরা বলবি আবদুল্লাহ ও রাসুল মোহাম্মদকে সাল্লাহ আলী সাল্লাম আল্লাহ পাকের বান্দা এবং তার রাসুল বান্দা পাকের বিশিষ্ট বান্দা খাস বান্দা এবং তার রসুল বান্দা সুতরাং আল্লাহ পাকের সমতুল্য সমকক্ষ বা তার কিছুতে অংশী নান বরং পাকের মুখাপেক্ষী আর আল্লাহ পাক সম্মানিত করেছেন তাকে রিসালাদ দিয়ে নবুয় দিয়ে সুতরাং তিনি সম্মানিত আল্লাহ পাকের বিশেষ বান্দা আল্লাহ পাক রব্বুল আলমিন তারপরে ইরশাদ করছেন নবী করিম সাল্লাহসাল্লামের একটি দুয়ার কথা আল্লাহ পাক আদেশ করেছেন ওকুল হে নবী বল রব্বে আদকলি মুদ খালা সিদ্দ ওয়া আখরেজনি মুখরাজা সিদ্দ ওয়াজা আল্লি মিল্লা সুলতান আনা সিরা হে আমার রব আমাকে প্রবেশ করাও মুদ খালা সত্য প্রবেশ অর্থাৎ নিরাপদ স্থানে প্রবেশ ওয়া আখরেজনি মুখরাজা সিদ্দ আমাকে বের করো সত্য বের করা অর্থাৎ নিরাপদ বের করা যদি কোথাও থেকে বের করতে হয় ওয়াজা আল্লি মিল্লা দুনকা সুলতান আনাসিরা এবং আমার জন্য তোমার পক্ষ থেকে সাহায্যকারী ক্ষমতা দান করো আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ বাদুদ্দুজান আদমি আমার পক্ষ থেকে এবং পিস টিভি বাংলার পক্ষ থেকে আপনাদেরকে জানাই রমজানুল মুবারকের আন্তরিক মুবারকবাদ দুঃখীদের জন্য সমাধান যারা হতাশ তাদের জন্য আশা আল কোরআন এই পৃথিবীর বুকে সবচেয়ে পজিটিভ বই আল্লাহর পক্ষ হতে মানুষের প্রতি চূড়ান্ত বার্তা চলুন এটা পড়ি बर्तमान विश्व हाहाशार समाधानबीन मानुष असुस्थ हम देखते जाओ आधुनिक सभ्यत বা আধুনিক এই সম্পর্কটাকে ছিন্ন করে দিচ্ছে সর্বোত্তম জিক্র হাই ইসলামিক মূল্যবোধ সেটা শাসত বর্তমান মানব সমাজের মুক্তির উপায় কি देख समस् समाधान परबुल आलमी आयत इशाद कर वकुल जा, जा बिलिल हे नबी दाओ सत्य समागत सत्य चले আল কোরআন এর আকারে সত্য এসেছে সারা বিশ্ববাসীর জন্য নবী করিমস্লামের হাদিসের আকারে সারা বিশ্ববাসীর জন্য পূর্ণাঙ্গ বিধান এসে গেছে এবং আল্লাহ আকরবর ঘোষণা করে দিয়েছেন তোমাদের জন্য আজকে দিনকে কমপ্লিট করে দিয়েছি সুতরাং এ সত্য চলে আসার পরে কারোর জন্য তা অস্বীকার করা জাহেজ নয় এবং কারো কোনো মুক্তির রাস্তা নেই যদি তা অস্বীকার করে ওয়াজা বাতিল এবং বাতিল বিলুপ্ত হয়েছে যখন সত্য এসে গেছে তখন বাতিল থাকতে পারে না যেমন আলো যদি চলে আসে এখানে বিদ্যুৎ দিয়ে আলোর ব্যবস্থা করা হয়েছে সুতরাং এখান থেকে অন্ধকার চলে গেছে যদি এখান থেকে বিদ্যুৎ চলে যায় তাহলে অন্ধকার আবার ফিরে আসবে মনে রাখবেন যে কোনো সমাজে যদি ভালো কাজ না হয় তাহলে মন্দ কাজ অবশ্যই স্থান দখল করে নেবে যদি সেখানে সৎকর্মশীলরা না থাকে তাহলে পাপিষ্টরা সেখানে মাথা চাড়া দেবে সুতরাং আমাদেরকে সৎকর্মকে বাড়াতে হবে এবং সৎ কর্মশীলদের সংখ্যা বাড়াবার জন্য আমাদের দিনের দাওয়াতের কাজ করতে হবে আল্লাহব বলছেন যে ইন্ডাল বাতেল কানা জোহকা নিশ্চয় বাতিল বিলুপ্ত হওয়ার বিষয় বাতেল কখনো চিরকাল থাকে না বাতিল কখনো কখনো মাথা চাড়া দেয় কিন্তু তা চিরকাল থাকতে পারে না ফেরাউন বাতিল নিয়ে এসেছিল কিন্তু থাকেনি ধ্বংস হয়ে গেছে আদ সামুদ বাতিল নিয়ে খুব মাথা চাড়া দিয়েছিল সর্বনাশ হয়ে গেছে এই এইরকমই আবু জাহাল আবু লাহাব তারা বাতিলের পৃষ্ঠপোষকতা করেছিল কিন্তু তাদের নাম নেওয়ার আর কোনো লোক পৃথিবীতে নেই আল্লাহাক রব্বলাম তারপরে কোরআনি করিমের বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন অনুজাল কোরআন রাহমাত আল্লাহাক বলছেন আমি কোরমাগত কোরআন নাজিল করে থাকি অনু নাজ নাজ্জালা থেকে নাজ্জালা মানে ধীরে ধীরে নাজিল করা ধীরে ধীরে কোনো জিনিস না আর আনজালা মানে একবারে নাজিল করে দেওয়া আল্লাহফাকব্ব কোরআনের এই দুইটি বৈশিষ্ট্য রেখেছেন লোহে মাহফুজ থেকে বেতুল ইজাদ প্রথম আকাশ পর্যন্ত আল্লাহাক রবুল্লাম আল কোরআনকে একবারে নাজিল করে দিয়েছে ইনজাল্লাফিল কাদার কদরের রাতে আল্লাহফাক আল কোরআন প্রথম আসমান পর্যন্ত নাজেল করেছেন আর প্রথম আকাশ থেকে জিবাইল আলী ইসালাম রসুল উল্লাম পর্যন্ত দীর্ঘ তেইশ বছরে যখন যেই বিষয়ে প্রয়োজন হয়েছে যখন যেই রকমের সমস্যা দেখা গেছে তখন সেই রকমের সমাধান নিয়ে আগমন করেছেন আল্লাহাক বলছেন যে আমি ক্রমাগত ধীরে ধীরে কোরআনুল করিম নাজেল করেছি মা হুয়া শিফা যাতে রয়েছে আরোগ্য ওরা এবং যাতে রয়েছে অনগ্রহ লি করেছে জালেমদের একমাত্র ক্ষতি বৃদ্ধি করেছে আল্লাহাকর বল এখানে কোরআনে করিমকে শিফা বলি অর্থাৎ চিকিৎসা বলে আরোগ্য বলে আখ্যায়িত করলেন এতে কি ধরনের চিকিৎসা রয়েছে কোরআনে করিম তাবিজ তোমার করার জন্য না কখনো নয় নবী করিম সাল্লাহিস্লাম বলেছেন আত্মা মায় সীরক তাবিজ হচ্ছে শির্ক সুতরাং কোরআানে করিমকে আল্লাহ তাবিজ করার জন্য নাজেল করেনি কোরআানে করিমকে প্রথম অন্তরের শিফা হিসাবে অন্তরের ব্যাধির চিকিৎসা জন্য আল্লাহ নাজেল করেছেন মানুষ জীবনে যেসব পাপাচার রয়েছে কুপ্রবৃত্তির অনুসরণ রয়েছে সেগুলি থেকে মুক্ত করার জন্য সজ্জীবন গড়ে তোলার জন্য এতে চিকিৎসা রয়েছে মানুষের অন্তরের ব্যাধি হচ্ছে এক সংশয়ের ব্যাধি অন্তরের ব্যাধি হচ্ছে দুই রকম মারুদুসুভাত আর মারুদুসাহওয়াত মারুদুসুভাত মানে সংশয়ের ব্যাধি কিছু লোক যারা কুফুরিতে আছে শিরখ বিদাতে আছে তাদের সংশয়ের ব্যাধি আছে এটা তো ভালো কাজ এটা করলে অসুবিধে কি অথচ না বিয়ে করিমিস্লাম করেননি তার সাহাবাহিকরা করেনি তারপরেও তা করছে তাহলে শির্ক বিদাত যারা করে তাদের মধ্যে সংশয়ের ব্যাধি রয়েছে তাদের অন্তরে এর চিকিৎসা হিসাবে আল্লাহাক আল কোরআন নাজেল করেছেন আর যারা বিভিন্ন পাপে লিপ্ত ব্যবিচারে লিপ্ত খুন করায় লিপ্ত গুন্ডামিতে লিপ্ত বিভিন্ন রকমের পাপে ডুবে রয়েছে তাদের মধ্যে মারজুসাহ রয়েছে কুপ্রবৃত্তির অনুসরণের ব্যাধি রয়েছে। কুপ্রবৃত্তির পূজা করে তারা আফার আত্মানু হাওয়া তাদের কুপ্রবৃত্তিকে তারা এল্লাহ উপাস্য বানিয়ে ফেলেছে সুতরাং তারা তাদের যা মন বলে তাই করে মন পাপ করতে বলে তাই করে খেয়াল খুশি কাজ করে খেয়াল হইলে নামাজ পড়লো না হলে পড়লো না খেয়াল হইলে ভালো কাজ করলো না হলে মন্দ কাজই ডুবি আছে তো আল্লাহ পাক রব্বুল আলমিন এই দুই রকমের ব্যাধির চিকিৎসা হিসাবে আল কোরআন নাজেল করছেন এই হচ্ছে আধ্যাতিক চিকিৎসা মানুষের সংশোধনের জন্য চিকিৎসা ইমান এবং আমলের সংশোধনের চিকিৎসা আল্লাহাকবুল কোরআন করিমের আরো অধিক বরকত রেখেছেন যে এই দিয়ে শারীরিক চিকিৎসা করা যেতে পারে রুহানি চিকিৎসা ছাড়া মানে ইমান এবং আমলের চিকিৎসা ছাড়া শারীরিক চিকিৎসা করা যেতে পারে আর তা শরীয় সম্মত হচ্ছে ঝাড়ফুঁকের মাধ্যমে তাবিজ তোমারের মাধ্যমে নয় ঝাড়ফুঁকের মাধ্যমে নবী কারিম সাল্লা সাল্লাম কোরআনে কেন আয়াত দিয়ে ঝাড়ফুঁক করেছেন বরং সুরাই নাস এবং ফালাক আল্লাহ পাক জাদুর চিকিৎসার জন্য নাজেল করেছেন সুরা ফাতিহাকে নবী সাহা সাল্লাম সুরাতুর শিফা বলে আরোগ্যের সুরা বলে আখ্যায়িত করেছেন সুতরাং কোরআনকারিমে দৈহিক চিকিৎসা রয়েছে কিন্তু শরীয়ত সম্মত হইতে হবে আল্লাহ পাক যার প্রতি কোরআন নাজেল করেছেন তিনি যেভাবে চিকিৎসা করতে বলেছেন সেইভাবে চিকিৎসা করতে হবে এতে রয়েছে চিকিৎসা এবং মমিনদের জন্য আল্লাহ রহমত বললেন তাহলে কি এটা কাফের জন্য আল্লাহর রহমত বলেছেন হ্যাঁ মমিন যে বিশ্বাসী যে বিশ্বাস করবে তার জন্য রহমত স্বরূপ তার জন্য অনগ্রহস্বরূপ পক্ষান্তরে যারা অবিশ্বাসী হবে তাদেরকে জালেম আল্লাহ বলেছে তাদের ক্ষতি আর বৃদ্ধি পাবে কোনো ব্যক্তির মধ্যে ইমান থাকতে হবে আল্লাহর প্রতি ইমান পরকারের প্রতি ইমান ভাগ্যের প্রতি ইমান যেসব ইমানের পিলার রয়েছে এগুলি থাকতে হবে তাহলে আল্লাহ পাকের রবুল তাকে কোরআন দিয়ে কি করবেন আরো করবেন সংশোধন করবেন তার আর যার মধ্যে মুশরেক হয়ে গেছে আল্লাহর পক্ষ থেকে তার কোনো রকমের আর অজুহাত রাখা হয়নি যে আল্লাহ জানতাম না আমার কাছে সত্য আসেনি এ কথা আর বলার কোনো সুযোগ নেই সুতরাং তার জন্য শাস্তি আল্লাহ পাকে ইহকাল পরকালের অবধারিত হয়ে গেছে সেই ব্যক্তি দুনিয়া আখেরাতে ক্ষতিগ্রস্ত হলো আল্লাহপাক বলছেন যখন মানুষের ওপর আমি কোনো অনুগ্রহ করি আল্লাপাক যখন মানুষকে কোনো এনাম করে অর্থাৎ অনুগ্রহ করে তখন অধিকাংশ মানুষের স্বভাব হচ্ছে যে বিমুখ হয়ে যায় মধ্যম শ্রেণীর লোক আজকে দেখবেন যাদের মধ্যে ইমান আমল আছে আর যাদের মধ্যে বেশি পয়সা হয়েছে অধিকাংশ লোক বিভ্রান্ত আল্লাহর দিন থেকে সরে আছে আর একেবারে যাদের ঘরে কিছু নেই তাদের অধিকাংশই আবার না দুনিয়া না খেরাত না হিউকাল আছে না পরুকাল আছে মানুষ কি আল্লাপাক বিবেক সম্পন্ন করলেন তাদের জন্য আল কোরআন নাজেল করলেন তাদের জন্য আসমানি কিতাব নাজেল করলেন তাদের জন্য আম্বিয়া রসুল পাঠালেন তাদেরকে ভালো মন্দের পার্থক্যের জ্ঞান দান করলেন তারপরে যদি পাশবিক ধারা থাকি উলায় কাকালা নাম এরা চতুষ্পদ জন্তুর মতো বালহুম আজাল বরং এর চাইতেও এদের সম্পর্কে আল্লাপ বলছেন যে চতুষ্পদ জন্তুর চাইতেও এরা নিকৃষ্ট তো আল্লাহবাক বলছে যে মানুষের স্বভাব হচ্ছে যে ওয়াইজা আন ইনসান, যখন আমি অনুগ্রহ করি মানুষের ওপর আরাজা তখন মুখ ফিরিয়ে নেই বহু লোককে আমরা বিদেশে থাকি দেখি যে দেশে যখন অভাব ছিল বাড়িতে টিভি ছিল না অশ্লীল কাজ করতো না জুয়া খেলতো না কিন্তু যখন পয়সা হয়েছে প্রথম কাজ হচ্ছে যে এখন নোংরামি করতে হবে আর তারপরে এরকম বহু পাপ আছে সব পাপগুলি দেশে করতো না হয়তো মধ্যম শ্রেণীর মানুষ ছিল যখন আর্থিক দিক থেকে তখন ভালো ছিল কিন্তু পয়সা হয় কি হয়েছে কাল্লা ইন্নআল ইনসান আল্লাহগা আর আহস্তাক না মানুষ সীমা লঙ্ঘন করে বাড়াবাড়ি করে যখন দেখে যে কি ইস্তাক সে অভাব মুক্ত হয়ে গেছে আর অভাব নেই পয়সার অভাব নেই খাওয়া দাওয়ার কোনো অভাব নেই বাড়ি ঘর হয়ে গেছে বাড়ি গাড়ি নারী হয়ে গেছে তখন পাপে লিপ্ত হয়ে যায় অধিকাংশ মানুষ তো আল্লাহাক বলছেন মানুষকে যখন আমি পুরস্কৃত করি অনুগ্রহ করি আর যাব তখন তাদের বদশ হচ্ছে তারা মুখ ফিরিয়ে নেই না জানেবিহি এবং তারা পাঁচ যায় সাইড হয়ে যায় ওইদামাস আর যদি কখনো বিপদ আপদ আপতিত হয় স্পর্শ করে কানাই তখন হাহুতা সুর হয়ে যায় নির্লাহ ফ্রব্বর তারপরে বলছেন যে মানুষ প্রত্যেকে কাজ করছে নিজ নিজ গতিতে কাজ করে যাচ্ছে কল কলুইয়া মেলো আলা কেলাতে হে নাবি তুমি বলে দাও প্রত্যেক মানুষ আলা আমাদের কাজ করে নিজ নিজ পদ্ধতিতে নিজের নিজের কাজ করে যাচ্ছে যার যে রকমের চিন্তাধারা কাজ করে যাচ্ছে আপনি ভালো মানুষ আপনি ভালো পন্থায় কাজ করে যাচ্ছেন একজন খারাপ মানুষ তার নিজ গতিতে নিজের পাপ করে যাচ্ছে প্রত্যেক মানুষ নিজ নিজ পন্থায় কাজ করছে কেউ বসে নেই কেউ ভালো কাজ করছে কেউ খারাপ কাজে লেগে আছে বিভিন্ন রকমের কাজে মানুষ লেগে আছে ফারব্বুম আলামা सूतरा तुम रब सब चेन जो रास्त दिख दिए बेदायत प्राप्त क्या बेसि सठ पे आल्लाक सठिक पथ पा तरह किस लक्षण आठ पार्जन नबी कर तो फिकुरा तुम्हारे मतलब छिड़े गेलो कथभ्रस्ट हम माता तुम्बे मजबूत कर धारण करो तो हम किल्लाह आल्ला पाकिर कित कुरान के मजबूत कर धारण जीवन क्षेत्र অসোন্নতি এবং আমার আদর্শের যে জীবন জীবনযাপন করবে তাহলে থাকবে আর কাবিরা গোনা পাপ থেকে বেঁচে থাকবে আর আল্লাহকে যারা বড় গোনা থেকে বেঁচে থাকেন তোমরা যদি বড় গোনা থেকে বেঁচে থাকো যা তোমাদের নিষেধ করা হয়েছে তাহলে তোমাদের ছোটখাটো সাকিরা গোনা আমি মাফ করে দেবো আল্লাপাক যেন আমাদেরকে ছোট বড় সমস্ত গোনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন ওয়াস আলুনা কাহীর রুহ তারপরে মহানাল এরশাদ করছেন তারা জিজ্ঞাসা করে রুহ সম্পর্কে আত্মা সম্পর্কে মক্কার মুশ্রেকেরা নবী করিম সাল্লা সাল্লামকে জিজ্ঞাসা করেছিল যাতে করে জবাব দিতে না পারে আর জবাব না দিতে পারলে আমরা তখন তার বিরুদ্ধে মিথ্যা রটনা চালাবো যে সে তো কিছু জানে না সে তো আসলে নবী নয় না হলে বলতে পারত। তাই তারা আত্মা সম্পর্কে জিজ্ঞাসা করলো ওয়্যাস আলুনা কাহীর রুহ তারা তোমাকে জিজ্ঞাসা করবে বা তারা জিজ্ঞাসা করে আনি রুহ আত্মা সম্পর্কে আত্মা সম্পর্কে মানুষকে সাধারণ মানুষকে বুঝি আল্লাপাক রব্বুল আলমিন তাদের সেই রকম বোধশক্তি আল্লাপাক দেননি সুতরাং আল্লাহ পাকি এক কথায় জবাব দিয়ে তাদের মুখটা বন্ধ করে দিলেন কুলির রুহ মিন আমি রব্বি হেনাবি তাদেরকে বলে দাও যে রুহ হচ্ছে আমার প্রতিপালকের আদেশ আল্লাহ পাকের আদেশ আদেশ হয়েছে যে রুহ তুমি অমোক ব্যক্তির দেহে চলে যাও মায়ের গর্ভে সে আসছে এখন চলে গেছে আদেশ হয়েছে হে অমুকের দেহ থেকে তুমি বেরিয়ে চলে আস বেরিয়ে চলে এসছে অমা অতীত এবং তোমাদেরকে অল্পই জ্ঞান দান করা হয়েছে যখন অল্প জ্ঞান দান করা হয়েছে এই স্বল্প জ্ঞান নিয়ে রুহের ব্যাপার আত্মার ব্যাপার বুঝবে এটা তোমাদের পক্ষে সম্ভব নয় এই বলে আল্লাহ ফাকরবুল্লাহম তাদেরকে জবাব দিলেন আল্লাহ ফাকরবুল্লাহম যেন আমাদের কোরআনিকিম বুঝার এবং তার জীবন জীবনযাপন করার তৌফিক দান করেন ও ওসলাল মোহাম্মদ আলি ও সাহায্য Oh, no, no. सठी परकालेपूर्ण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 जकत दान अर्थ पल रायन बैंक सतचलिसमिंग नम्बर शून्य আমাদের ইমেল করুন मानुषे घुमे सीम रखा दरकारदारो हेबे पर उभये भलोबा কেন ইসলামের দৃষ্টিতে নিন্দনীয় জুলুম এবং অত্যাচার মানুষের অধিকার প্রতি শনিবার রাত সাড়ে দশটায় বাংলাদেশে ও রাত দশটায় ভারতে পিস বাংলায়